الحمد لله وكفى وسلام على إجاده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانحكم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تحنجي بشيالو تنقرار خيال بشيطه बर्तमान जुगे सब चे बड़ीसना मुसलमान देर ईमान हरण करार्बे बड़ कार्यकरी जे व्यवस्था से गणतंत्र व्यवस्था गणतंत्र मूल बक्तव्य हल जे जनगणर इच्छा हल सबकि जनगणा एर अनुकूले जा सबग की बैध एवं आईनसम्मत सांविधानिक जनगण्ड एजौक् गणतंत्र मूल बक्तव्य हलो मध्य ढोका खाया जाए मन विषय रकाश करा এবং বেশিরভাগ মানুষে যে রাইটা দিবে সেই অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া এটার নাম হল কি গণতন্ত্র আমরা অনেকে আমাদেরকে গণতন্ত্রের এই একটা মনে দিয়া ধোকায় ফেলাতে চায় বুঝাইতে যায় যে মশোয়ারায় যেমন নাকি জন বিভিন্ন মত দেয় অধিকাংশের মতের উপর পরে ফেসলা করা হয় গণতন্ত্রটা এমন একটা কি বিষয় मूलत गणतंत्रि गणतंत्र गणतंत्र संज्ञा जानते गणतंत्र आविष्कार कर प्रचलन जरा घटाई वस्तवायन जाते जेमन ना कि बर्तमान तेरह बंद करते नारी, नारी संक्रांत एक धारा आई धाराटार व्याख्यात থেকে ব্যাখ্যাটা নেওয়া হবে না যারা নাকি এই যাদের পক্ষ থেকে না তাদের থেকে এটা ব্যাখ্যাটা নেওয়া হবে তাদের থেকে থেকে ব্যাখ্যাটা নিতে হবে না তো গণতন্ত্রের সংজ্ঞাটাও আমরা যারা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা গণতন্ত্রের গণতন্ত্র বাস্তবায়নকারী গণতন্ত্রের কি রচনাকারী তাদের থেকে নিব না আমার মন মতো নিব তারা গণতন্ত্রের কি সংজ্ঞা দিচ্ছে গণতন্ত্রের এক বড় ব্যক্তিত্ব মনে করা হয় আব্রাহান লিঙ্কন তার একটা প্রসিদ্ধ বক্তব্য হইল যে গণতন্ত্র এটা হইল জনগণের শাসন জনগণের জন্য কার শাসন জনগণের জন্য জনগণের শাসন এবং এটা সবার কাছে স্বীকৃত যে গণতন্ত্রের জনগণের শাসন এই যে গণতন্ত্রের একটা সংজ্ঞা এরপরে আমাদের বাংলাদেশের মধ্যেও যারা রাষ্ট্রবিজ্ঞানের কি করছে বই পুস্তুক লেখছে এবং আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও রাষ্ট্রবিজ্ঞানের যে পাঠ্যপুস্তক আছে সেইগুলির মধ্যেও গণতন্ত্রের যে সংজ্ঞা কি আছে লেখা আছে বাংলাদেশেও যে গণতন্ত্রের কি করা হয় গ্রহণ করা হয় এবং যে গণতন্ত্রের পরিচর্যা যে গণতন্ত্রের চর্চা যে গণতন্ত্রের বাস্তবায়ন আমাদের নেতা নেত্রীরা রাজনীতিবিদরা কি করতেছে সেই গণতন্ত্রের সংগ্রহ আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে দেওয়া আছে কি বলে যে এটা একটা জীবন ব্যবস্থা কি ব্যবস্থা এটা একটা শাসন ব্যবস্থা এটা একটা জীবন ব্যবস্থা এটা একটা শাসন ব্যবস্থা এটা একটা রাষ্ট্রপরিচালনা ব্যবস্থা विभिन्न भावे गणतंत्र प्रदान मूलत ग्रुदाश साथिन्न जीवन व्यवस्था राष्ट्रपरचाल व्यवस्था शासन व्यवस्था जे व्यवस्थार मध्य सर्वोच्च आसने आसीन के জনগণ যেই ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ আসনে আসেন কে জনগণ এখানে জনগণের অভিপ্রায় জনগণের ইচ্ছা জনগণের চাহিদার কি করা হয় প্রতি জনগণের ঘটায় জনগণের পক্ষ থেকে কারা জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধিরা এখানে জনগণ যেটাকে বৈধ বলবে সেটা বৈধ হবে জনগণ যেটাকে অবৈধ বলবে সেটা কি হবে অবৈধ কিন্তু বৈধতা আর অবৈধতা দেওয়ার ক্ষমতা ইসলামের মধ্যে কার আল্লাহ এর সাথে আল্লাহর সাথে আর কোনুফি হকা আল্লাহ তার বিধান দেওয়ার ক্ষেত্রে কাউকে কি বানায় না অংশীদা বানায় না আল্লাহর সাথে শরিক করা হলো না হয়নি আর গণতন্ত্রে আল্লাহর সাথে জনগণের শরীর করা হয় বিষয়টা এমনও না এখানে আল্লাহর বিধান দেওয়া আল্লাহর নিয়ম কানুন দেওয়ার জীবন ব্যবস্থা দেওয়া আইন কানুন দেওয়া বা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা দেওয়া এটা আল্লাহ দেওয়ার অধিকার এখানে কি করা হয় না স্বীকারে করা যেন সেরাউন যেমন নাকি প্রথম প্রথম কি বলছিল যে আমি আমাকে সারা আর কাউকে তোমাদের যেন রব হিসাবে কি না জানি না মা আলিম তুলা তোমাদের জন্য কোনো কোন ই না জানি না পরবর্তীতে কি প্রথম তো একটু কি রাখছে ব্যাপক রাখছে যে আমার আর কারই কোনো ইলাহ আছে এটা না শেষ পর্যন্ত গিয়া কি বলছে যে আমি হইলাম তোমাদের সর্বোচ্চ রব जनगण के की गरा होई? रहा रहा होई। जे रब सर्वेत्रुसरणीय सर्वक्षेत्र स्मरणपन्न हताना जनगण थाना जनगण शुद्ध आल्लर साधिका हईल ना आल्ला के बद रव बन जनगण केवस्थार मध्य जे शासन व्यवस्थार मध्य राष्ट्रव्यवस्थार मध्य सर्वोच्च आसने आसन का जनगण के आल्लाके हिसाबी थे आल्लर दिन ना भिन्न का दिन ভিন্ন একটা দিন এটা একটা ধর্ম ইহুদিদা যেমন একটা ধর্ম খ্রিস্টান যেমন একটা ধর্ম এই কমিউনিজম যেমন একটা ধর্ম এই ধর্ম গণতন্ত্র ধর্ম। যদিও ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আসমান্তে নাজেল হয়েছিল কিন্তু পরে লোকের আয়দারে বিকৃত করে রাখছে এটা বাতিল ধর্ম কিন্তু গণতন্ত্র ওই ধরনের আসমান্তে নাজেল হয় নাই কিন্তু নিজেরাই কি করছে এটা বানায় লিছে মানুষে মানুষের বানানোর কারণে এটা কি ধর্ম নাম পাইতে পারে না আরবের মুশ্রেকরা এরা কোন আল্লাহ থেকে নাজেল করা ধর্ম পালন না নিজেদের বানানো কিছু আদর্শ ব্যবস্থা এটা পালন করত এটাকেই করণ বলা হয়েছে কলিয়া ইহলকা ফিরুন লা আুদুমা তা জীবন আল্লাহ আল্লাপের প্রদান করা দিন না বাকি তারা যে জীবন ব্যবস্থাটা গ্রহণ করছে যে বিজীবন ব্যবস্থা যেটাকে গ্রহণ করা হবে এটার নাম কি হয় দিন হয় যে বিষয়টাকে মানুষে নিজের জন্য পালনীয় মান্যতার এবং যে ব্যবস্থাটা অনুযায়ী নিজেকে পরিচালনা করে সেটার নাম ওই হইল কি দিন এটা হক দিনও হইতে পারে কি হইতে পারে বাতিল দিনও হইতে পারে বাতিল দিনটার নামও কি দিন তো গণতন্ত্র একটা দিন ভিন্ন একটা কি দিন যেই দিনের মধ্যে রবকে জনগণ আর সেই রবের রসুল আম্বিয়া সেই রবের পক্ষ থেকে প্রতিনিধিত্বকারী কারা সরকার এমপি মন্ত্রী এবং সেই দিনের ধর্মগ্রন্থ কি সংবিধান সেই দিনের ধর্মগ্রন্থ এটি কি সংবিধান আর সেই দিনের রওলামা তারা হইল কারা আইনবিদরা কারা আইনজীবীরা আইনবিদরা তারা সংবিধানের কি দেয় কোরআনের ব্যাখ্যা দেয় যেমন ভিন্ন ইসলাম ছাড়া একটা কমপ্লিটলি জীবন ব্যবস্থা এবং দিন এই দিনের ভিতর একই সাথে একটা মানুষ কি পারে ইহুদি এবং মুসলমান হইতে পারে যে মুসলমান একটা মানুষের এই নাম হইতে পারে কি বস্তু আছে একটা মানুষ হিন্দু মুসলমান এই অবস্থা হইতে পারে কারো সে খ্রিস্টান মুসলমান হইতে পারে সে ইহুদি সে হিন্দু ধর্মের দিয়ে কয় ভাগ কিছু হিন্দু হইলো খ্রিস্টান হিন্দু কিছু হিন্দু হইলো ইহুদি হিন্দু কিছু হিন্দু হইলো মুসলমান হিন্দু আছে বাতিল ধর্মের মধ্যে এক ধর্ম না আরেক ধর্ম মানলে কি থাকে না নিজের ধর্মটা থাকে না ইসলাম তো একটা হক ধর্মন্ত্র ধর্ম যদি মুসলমান থাকবো কি বসে সে গণতন্ত্রই হবে নতি হয় আর জলের তাবে হয় আল্লাহ দুটাই তো করে তাহলে সে কার পালাই যাবে যাবে একটা লোক নামাজ করে জিজ্ঞেস করে এবারি কেও করে আবার কেও মানে গণতন্ত্র মানে তাহলে সে কার তালায় যাবে সে কি মুসলমান থাকবে না গণতন্ত্রই হবে সে গণতন্ত্রই হবে ধর্মগ্রন্থের নাম হইল কি এরপরে হিন্দুদের ধর্মগ্রন্থের নাম হইল কি বেদ কোরআন এইগুলো মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি কোরআন গণতন্ত্রের ধর্মগ্রন্থের নাম কি সংবিধান তাদের ধর্মগ্রন্থ গণতন্ত্রে কোরআন অনুযায়ী সবসিদ্ধান্ত নিতে বাধ্য তারা কোরআন এর ব্যাখ্যায় তারা ব্যাখ্যা করে কোরআনের বিষয়টা বাস্তবায়নের জন্য গণতন্ত্রের মধ্যে মৌলিকভাবে এমনি তো বিভিন্ন স্বাধীনতা আছে মৌলিকভাবে কয়টা স্বাধীনতা এখানে স্বীকৃত একটা স্বাধীনতা হইল আতিদার স্বাধীনতা মানে চিন্তা দর্শন মতাদর্শন যে যে মত আদর্শ ইচ্ছা কি করতে পারবে পোষণ করতে পারবে দ্বিতীয় হলো তাদের আজাদিয়ে রায় আজাদিয়ে মানে মত প্রকাশের স্বাধীনতা যেই কোন মত কি করতে পারবে প্রকাশ করতে পারবে তাই এই মত একেবারে সম্পূর্ণ কোরআন হাজি দলিল ভিত্তিক প্রমাণিত স্বীকৃত বিষয়ের বিপরীত যদি কি হয় এটার ক্ষেত্রেও সে কি করতে পারবে মত প্রকাশ করতে পারবে যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে নিজে কি করতে পারবে চ্যালেঞ্জ জানাইতে পারবে এই স্বাধীনতা গণতন্ত্রের মেয়েদের স্বীকৃত যদি কেহ এই স্বাধীনতার স্বীকার না করে তাহলে সে কি মানলো না গণতন্ত্র মানল না প্রত্যেকের নিজের যা অভিমত আছে যেই রায় আছে যেই কোনো বিষয়ে তার সমালোচনা করার কি আছে অধিকার তার আছে এটা গণতন্ত্রের মধ্যে তৃতীয় হইল যে এখানে যেই কোন দল করার কি আছে স্বাধীনতা আছে গণতন্ত্রের মধ্যে আপনি কমিউনিজমও করতে পারবেন আপনি সেকুলারিজমও করতে পারবেন আপনি কোন কাফের মুস্রিকদের সাথে মিলেও দল করতে পারবেন দলের আদর্শ দিদির যার সাথে ইচ্ছা তার সাথে কি করা যাবে মিলা যাবে মূর্তারদের সাথে নাত্তিকদের সাথে মিলেও কি করা যাবে দল করা যাবে যেই কোন দল করার কি থাকে স্বাধীনতা থাকে আচ্ছা প্রথম এরপরে মৌলিক বিষয়গুলি বলতেছি পরে ইসলামের দৃষ্টিতে এটার অবস্থানটা কি এটা তো বুঝাই যায় যে এই ধরনের স্বাধীনতা এগুলি ইসলামে স্বীকার করে এটা ইসলামে মানতে পারে তারপরে গণতন্ত্রের আরেকটা মৌলিক বিষয় হলো যে পারস্পরিক মতবিরুদ্ধ বিষয়ের মধ্যে সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার অধিকার কার জনগণের সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার অধিকার কার জনগণের এরপরে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে শুধু পারস্পরিক মতবিরুদ্ধ বিষয়ই না যে কোন ক্ষেত্রে সর্বাগ্রে দৃষ্টি যোগ্য বিষয় হল গণতন্ত্রের মধ্যে কি জনসাধারণের অভিমত জনসাধারণের অধিকাংশ ব্যক্তি বর্গের জনসাধারণ বলতে আর কি হবে না একমত হবে না অধিকাংশ যেই মত প্রকাশ করবে সেটা কি হবে গ্রহণযোগ্য হবে স্বীকৃত হবে সেই অনুযায়ী কি হবে সিদ্ধান্ত হবে তাহলে গণতন্ত্রের একটা বড় স্বীকৃত বিষয় হলো যে অধিকাংশের রায় অনুযায়ী কি হবে কাজ হবে এই পয়েন্টার মধ্যে আসেন ইসলামের দৃষ্টিতে অধিকাংশের রায় অনুযায়ী কাজ করা এটা কতটুকু গ্রহণযোগ্য কোরআন করিমি আল্লাহ স্পষ্ট বলতেছেন বেশিরভাগ মানুষ কি গ্রহণকারি না ইমান গ্রহণ করি না যদি তুমি পৃথিবীর বেশিরভাগ মানুষের কি অনুসরণ করো তারা তোমাকে কি বানাই দিবে গুমরা বানাই দিবে বেশিরভাগ দিদিকে অনুসরণীয় যদি সেই বিষয়টা হয় তাহলে কিসের অনুসরণ করতে হবে জান্নাতিদের সংখ্যা বেশি কাদের সংখ্যা বেশি হাসরের মাঠে কাদের সংখ্যা বেশি হবে এখানে সর্বশেষ সারা পৃথিবীর সব মানুষের হিরে তুমি এখানে জমা হইব মানুষদের মধ্যে বনিয়া দমের মধ্যে নয়শো নিরানব্বই জন হবে জাহান্নীন্দায় চাহিদা অনুযায়ী জীবন জীবনযাপন করা হয় তাইলে কোন জীবন যাপন করতে হবে কোন জীবনটা বাস্তবায়িত হবে জাহান্নামের জাহান্নামী হওয়ার জীবন না জান্নাতি হওয়ার জাহান্নামি হওয়ার ব্যবস্থাটা কি হবে বাস্তবায়িত হবে মানুষদেরকে জাহান নামে নেওয়ার কি ব্যবস্থা হইল গণতন্ত্রিয়াতের বিপরীতে যে অধিকাংশ যে রায় দিবে এই যে কি হবে বা এবং মিথ্যা হবে এর উপর কি বিদ্যমান ইসলামের মধ্যে অধিকাংশের রায়ের উপর বিষয়টা নির্ভর করে আল্লাহ এবং আল্লাহ রাসুল কোরআন এবং হাদিসের সাথে যদি হকের উপর কয়জন থাকে একজন থাকে তাহলে তারটাই কি মানার যোগ্য কোরআনকারিমি কি বলছে আল্লাহ বি হাবলাহি তোমরা আল্লাহর ধরো কি মিল্লা সবাই মিলে এখন আল্লাহর আছে একজন আর অনেকে আছে আল্লাহর কাকে হবে যে একজন আছে তাকে না মনে করেন মুসলমান পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা বেশি না কাফের সংখ্যা বেশি সারা পৃথিবীর যদি গণভোট হয় তাইলে কারাজয়ী হবে তাহলে সবাই জন্য কোন ধর্মটা ধরা উচিত গণতন্ত্র মানলে কোন ধর্ম ধরাতে চলে কামানদের মধ্যে আসেন মুসলমানদের মধ্যে নামাজের সংখ্যা বেশি না বোমাজ তাহলে যদি অধিকাংশটাই কি হয় হক হয় তাহলে নামাজ না পড়া হক না পড়া হক হক অধিকাংশটাই যদি হক হয় তাহলে নামাজ না পড়িয়ে বেশি না পরুয়ে বেশি তাহলে কাদেরটা হক এরপরে যারা নামাজ পড়ে শুধু এই নামাজিদের কোনটা হোক যারা অন্যান্য বিষয়গুলি ঠিক মতো আদায় করে তারা হোক বেশি না যারা অন্যান্যগুলি ঠিক আদায় করে না তারা হোক বেশি কিন্তু গণতন্ত্রে কি বলে যারা অন্য কি হক শুধু নামাজিদের মধ্যে আলেম এবং গাইরি আলেম সংখ্যা কাদের বেশি তাহলে হকের উপর গণতন্ত্র অনুযায়ী সঠিক অবস্থা নেওয়াতে কারা আলেমরা না গাইরি আলেমরা মূর্খরা মূর্খরা গণতন্ত্র বিষয়ূ বেশি নির্বুধ বেশি কোনটা বেশি পৃথিবীতে কোন ধরনের লোক বেশি তাহলে গণতন্ত্র অধিকাংশের রায়দা যদি কি করা হয় মানে এটাকেই মানার বিষয় হিসেবে গ্রহণ করা হয় জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয় তাইলে পৃথিবীর মেয়েদের শাসন চলবে কিসের শিক্ষিতদের না মূর্খদের কাদের মূর্খদের বুদ্ধিমানের না নির্ভুতগুলির এই জন্য গণতন্ত্রের মূল ভিত্তিটাই হলো ইসলামের সাথে কি সাংঘর্ষিক একটা তো হইলো যে এটা ইসলাম ছাড়া ভিন্ন একটা ধর্ম ইসলাম সার এটা একটা বিন্দু কি ধর্ম এতটুকু কাফেরদের মধ্যে বিভিন্ন ভাগ আছে কাফেরদের মধ্যে কি আছে ইহুদি কাফের খ্রিস্টান কাফের হিন্দু কাফের বৌদ্ধ কাফের তো গণতন্ত্রী কাফের গণতন্ত্রী কাফের কাফের যদি গণতন্ত্রের ধারাগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক না হইতো তারপরে আলাদা জীবন ব্যবস্থা করা হয় আর যে ক্ষেত্রে গণতন্ত্রের বিভিন্ন ধারাগুলি সরাসরি কোরআনাদীতির কি সাংঘর্ষিক এক কোরআতের কি বিপরীত সেখানে এই গণতন্ত্র মাইনা একটা মানুষ মুসলমান থাকে কি কিনা থাকতে পারে এর জন্য কার। আল্লাহ এবং আল্লাহর রসুলের আল্লাহর স্মরণাপন্ন হওয়ার আল্লাহর কিতাব এর স্মরণাপন্ন হওয়া কোরআনে এই ব্যাপারে কি আছে কি ফাইসালা আছে এবং শুননাই কিন্তু গণতন্ত্রে কি বলে যে মতবিরুদ্ধ বিষয়ের মধ্যে যাও কোথায় জনগণের দ্বারে জনগণ এই ব্যাপারে কি রায় দেয় যেমন হেফাজতে তেরো দফা দাবি জানাইছে। এরপরে এই এমপি মন্ত্রীরা কি বলতেছে জনগণ যদি দফা দায়ী দেখার পরে তোমাদেরকে ভোটে নির্বাচিত করে তখন তোমরা এটা বাস্তবায়ন করবে আর তোবা এটা সংবিধান কি বিরোধী চিন্তা করে দেখেন ইসলামে শরীয়তে যে চাইতেছে শরীয়তে চাইছে না এই জিনিসগুলি জনগণ যতক্ষণ না চাইবে ততক্ষণ এগুলি অনুমোদনযোগ্য হবে না অসাংবিধানিক হবে আর জনগণ চাইলে হবে সাংবিধানিক হবে যে গণতন্ত্রের অবস্থা হয়েছে শরীয়তের ফরজ বিষয়গুলিও জনগণে যদি অনুমোদন দেয় তখন হবে পালনীয় হবে আর জনগণের যদি অনুমোদন না দেয় তখন হবে না পালনযোগ্য হবে না তাহলে এখানে সর্বোচ্চ আসনে রাখা হয়েছে কারে জনগণ জনগণ যদি সিদ্ধান্ত মালিক হেলুন কে আল্লাহ আল্লাহর হুকুমের উপর অন্য কোন সমালোচনা করা বা আপত্তি করা কেউই নেই কিন্তু গণতন্ত্রের মধ্যে এই অধিকারটা কার সেই আচরণ দেব কারে করে রব বলা হয় যিনি সার্বভৌমত্বের মালিক সর্বভৌমতী যে কোন স্থান কোন ব্যক্তির উপর সর্ব উচ্চ ক্ষমতা প্রয়োগ যার দ্বারা হবে তার গণতন্ত্রের মধ্যে সার্বভৌমত্বের মালিক হইল কে জনগণ তিনি কাছে আসতেন আইসা শুনতেছেন যে রসুল কি পড়তেছে तर धर्मगुरु तर पुरोहित आयतर आयात शुने रसुलर का रसुलर जाना मत युदी धर्मे ख्रीस्टान धर्मे आलिन रब बनान द्वारा हाथे मन करादी मा बुदला शिकार कर मुखेर को प्रश्न करा तो रफ कर बन तो नई नहीं रसूल सल्लम रसूल धर्म ग्रंथ मध्य आल्ला पक्ष विधान एक तरह सुविधा अनुजाई अनुजी तमगुरधानी कर চালু করছে তাদের ধর্মগ্রন্থের মধ্যে একটা জিনিস হারাম ছিল তাদের ধর্মগুরুরা এটা কি বানাইছে হালাল বানাইছে পরে তারা এটা হালাল হিসাবে গ্রহণ কইরা নিছে। করেছে কিনা এমনি ভাবে তাদের ধর্মগ্রন্থের মধ্যে কোন জিনিস কি ছিল হালাল ছিল তাদের ধর্মগুরা এটা কি বানাইছে হারাম বানাইছে তখন এটা তারা কি হিসাবে গ্রহণ করে নিছে হারাম হিসাবেই গ্রহণ করে নিছে এমন হয়েছে কিনা তখন আদি এমনি হাতেন কি বলছেন হ্যাঁ এমন তো হয়েছে রসদাম বলছেন হলো কি করা অন্যদের ওই হারামেই গ্রহণ করে নেওয়া আল্লাহ হারামকে হালাল বানাই দেওয়ার পরে অন্যদের হালাল ডারেই কি করে নেওয়া গ্রহণ করে নেওয়া এটাই তাদেরকে কি করা হয়েছে সে কারা বাদ দিয়া আল্লাহকে বাদ দিয়ে গণতন্ত্রের মধ্যে তারা নিজেরা যে কোনো বিধান রচনার ক্ষেত্রে নিজেদের স্বাধীন মনে করে না করে না গণতন্ত্রের মধ্যে আইন রচনা করার বিধান রচনা করার এইগুলি বানানোর ক্ষমতা কার কার জনগণের এবং জনগণের পক্ষ হইয়া কার সংসদের না জনগণের পক্ষ হইয়া কার এটা রচনা করার দায়িত্ব এবং রচনা করার অধিকার সংসদের সংসদে কার পক্ষ থেকে করে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এই সংবিধান সংবিধানরা জনগণের আমরা কি এর মাধ্যমে এই সংবিধানের মাধ্যমে জনগণের চাহিদার বিষয়টা এখানে আমরা ফোটা হচ্ছি বুঝাচ্ছে তাহলে এখানে আইন রচনা করার পুরা অধিকার কার জনগণের এখন তারা দেখেন হালাল রে হারাম করছে হারাম রে হালাল করছে আল্লা হালাল করছে না হারাম করছে না তো ইসলামী শব্দ তারা তো ইসলাম মানে না ইসলাম বুঝেই না এই এই শব্দটা ব্যবহার করে না কিন্তু হালাল হারাম এর যে বাস্তবতা এটা আছে কিনা এটা আছে কিনা অর্থাৎ অবৈধ অসাংবিধানিক বেআইনি এটা হারামের বাস্তবতা না এবং সাংবিধানিক আইন সিদ্ধ এবং বৈধ এটা হালালের বাস্তবতা না তারা অনেক কিছুরে আল্লাহর হারাম করা আল্লাহর অবৈধ করা তারা বৈধ করছে না বৈধ করছে না এবং আল্লাহর বৈধ তারা অবৈধ বানাইছে না আর অবৈধ বানাইছে না। জেহাদ বৈধ না অবৈধ শুধু বৈধই না ফরজ তারা কি আমেরিকার বিরুদ্ধে এখন আমেরিকা বিভিন্ন মুসলমানদের উপর আক্রমণ করে রাখছে এখন এদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের উপর ফরজ না ফরজ না এখন এরা কি এই ফরজ পক্ষে না বিপক্ষে এই ফরজ আদায়কে তারা কি জায়েজ রাখছে না হারাম রাখছে নিজেদের দেশের মধ্যে আর কি রাখছে আরাকানের মধ্যে মুসলমানদেরকে মারতেছে এখন এই নির্যাতিত মুসলমানদের সাহায্য করা এই প্রতিবেশী বাংলাদেশি মুসলমানদের উপর ফরজ না ফরজ না এদের সাহায্য করা এদের জন্য যুদ্ধ করতে যাওয়া যুদ্ধের প্রস্তুতি আল্লাহ তারা হারাম করল না আল্লাহর ফরজ করা সুদের তারা কি দিছে হালাল করছে না সুদ কি অবৈধ না বৈধ আমাদের দেশে আইনি না বেআইনি আল্লাহর হারাম রে তারা কি করছে হালাল কে দিচ্ছে নিজেরা সবকিছু রচনার ক্ষেত্রে তারা কি মনে করতেছে নিজেদের কি কি মনে করতেছে এবং তাদের এই অধিকার আছে গণতন্ত্রে এটা স্বীকার করতে হবে যেও এই গণতন্ত্রে শরীর হবে তারা যে এই আইন রচনা করতে এই অধিকার প্রাপ্ত এটার উপর প্রশ্ন করা যাবে না সেইটা মানতে হবে না মানতে হবে না মানতে হবে না মানতে হবে না প্রত্যেকে যে সংবিধানে যাবে সংসদে যাবে তাকেই তাকে হ্যাঁ তোমরা যে কোনো ধরনের আইন রচনা করার ক্ষেত্রে কি তোমরা স্বাধীন জনগণের উপকারে আসলেই হবে এই জিনিসটা মানলে কুপুরীরে মানা হইলো না মানা হইলো না আরে কুপুরীর মানা হইলো না মানা হইলো না এখন সংসদে যাওয়া মানে কি গণতন্ত্রের স্বীকার না এই স্বাধীনতাগুলি গুলি রে স্বীকার করানা নিজে যতই মুসল্লি হোক আর যতই পর জিনিসটা যদি কেহ স্বীকার করে এই কুপুরি যদি স্বীকার করে কুপুরীর কুফুরে কুফরু হারাম না কুপুরি কুপুরের উপর রাজি থাকা এটা কি হারাম না কুপুরি কুফুরি এটা স্পষ্ট কুপুরী এটা হইল ইসলাম ধর্মচায় দিয়া ভিন্ন ধর্ম গ্রহণ করা এই গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করে গণতন্ত্র যারা বাস্তবায়ন করে ইহুদি খ্রিস্টানরা তাদের উপর রাজি না নারাজ রাজি না নারাজ আল্লাহ কুরাম কি হবে না রাজি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তুমি না অনুসরণ করবা মিল্লা কি ধর্ম যতক্ষণ তাদের ধর্ম অনুসরণ না করবা ততক্ষণ তারা তোমাদের উপর কি হবে না রাজি হবে না এবং এই সমস্ত গণতন্ত্র প্রতিষ্ঠাকারীদের উপর ইহুদিনা রাজি না নারাজ রাজি না আল্লাহ তো হইতেছে যে তোমাদের প্রতি কি হইব না ইহুদ্দিন আমরা তো দেখতেছি যে আমাদের এই সমস্ত রাজনীতিবিদদের ওপর ইহুদ্দিন আচারাজ কি রাজি আল্লাহ বলতেছে আঙ্কাল ইহুদ ওয়ালান কখনো ইহুদ্দিন হাসারা তোমার উপর কি হবে না রাজি হয় না মিথ্যা হয়ে গেল না আল্লাহর কথা মিথ্যা হয়ে গেল তাহলে বোঝা গেল যে যারা ইহুদিনা তাদের উপর এই জন্যই রাজি যে তারা তাদের ধর্ম কি করছে মেইন ধর্ম কি করে নিচ্ছে মেন জানিস আল্লাহ তো কইছে যে তাদের ধর্ম না মানলে তারা কি হবে না রাজি হবে না এখন যখন তারা রাজি হইছে তাহলে তারা তাদের ধর্ম কি করছে মেয়ে নিচ্ছে তাহলে এরা এখন কি ইসলাম ধর্মের ভিতর আছে কে ভিতরেছে কুভরি ধর্মের মধ্যে চলে গেছে তারা ইহুদ্দিন ধর্মের মধ্যে সেকুলার ধর্মের মধ্যে চলে গেছে কি ধর্মের মধ্যে সেকুলার ধর্মের মধ্যে চলে গেছে এবং তারা সরাসরি এই কথা মুখে বলে না যে ইসলামের সবগুলি কি দাও বাদ দাও ইসলামের সবগুলি কি দাও বাদ দাও এবং এই লোকগুলোও ওদেরকেই কথা বলে না যে আমরা ইসলামের সব কি দেব ইসলামের সব বাদ মুসলমান থেকে খারিজ হয়ে যাওয়ার জন্য ইসলামের সব বাদ দেওয়া জরুরি zalika bi annahum qalu lil ladhina karihu ma nazzalallahu sanuti'ukum আল্লাহর নাজেল করা বিষয় যারা পছন্দ করে না গণতন্ত্রীরা কি আল্লাহর নাজেল করা বিষয় অনুযায়ী চলে না নিজের বানান জিনিস অনুযায়ী চলে আল্লাহর নাজেল করা বিষয়টা যারা পছন্দ করে না তাদেরকে এই লোকগুলি কি বলতেছে সানুফি হকুমফি বাজিল আমরি কিছু কিছু বিষয়ে আমরা তোমাদের কি কি করবো এই সমস্ত রাজনীতির নেতা বলতেছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেশের আইন কানু এর ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমরা তোমাদের কি কি করবো মানব কিন্তু নামাজ পড়ব রোজা করব হজ করবো জাকাত দিব কি অনুযায়ী ইসলাম অনুযায়ী এদের কি করুন শেখ আল্লাহ তালা কি মুসলমান বলছে না মোর্তাদ বলছে ইন্দিন তারা নিজেদের কি হয়ে গেছে কারণটা কি কারণটা হয়েছে আকিদার স্বাধীনতার ক্ষেত্রে দলীয় স্বাধীনতার ক্ষেত্রে কাদেরকে মানবো তোমাদেরকে মানবো অধিকাংশ রায় অনুযায়ী হয়েছে তোমাদেরকে কি করব, মানবো কিন্তু নামাজ পুর্ব রোজা রাখবো হজ অনুযায়ী ইসলামের বিধানদের তারা নিজেদের পিঠের দিকে ফিরা মুরতাদা আর শৈতান ও সাব আলহম শৈতানে তাদের এই পথ কি দিছে তাদের জন্য খুলে দিছে এই পথের প্ররোচনা তাদেরকে দিছে যে এই পথে কি হবে পরিণতি বয়ন করতেছে আল্লাহ যে ফিরে যখন তাদের আত্মা হরণ করবে তাদের পাচায় এবং তাদের চেহারায় মারতে থাকবে কি সুন্দর বলতেছেন আল্লাহ যে বিষয়টা নাজিন করছে সেই অনুযায়ী কি করেন আপনি করেন আল্লা করছে এর কিছু বিষয়ের থেকে যেন আপনাকে বিচ্যুত পেরা দিতে না পারে এখানে সব বিষয়ের থেকে বিচ্যুত করে দেওয়ার ব্যাপারে সাবধান না কিছু বিষয়ের থেকে বিচ্যুত করে দেওয়ার ব্যাপারে সাবধান করছে কিছু বিষয় থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ তালার দিনের পর আর রইল আর রইল আর তো মিনুনা বিবাজ পুরোনা বিবাজ আল্লাহর কিতাবের কিছু বিষয় মানবা কিছু বিষয় মানবা না তাইলে গণতন্ত্রের মধ্যে মূল বিষয়টা বক্তব্য কোরআন কোন কি না দেখার বিষয় না দেখার বিষয় হইল জনগণের কি মত জনগণ যেদিকে এখানে সঠিক সিদ্ধান্ত হইলো কি সেটা এরপরে সর্ববিষয়ে যেখানে যেখানে কিছু বিষয় বাদ দিলে কি থাকে না মুসলমান থাকে না সেখানে সর্ববিষয়ে মানদণ্ড রাখা হয়েছে কিসের গণতন্ত্রে জনগণের রায় সেখানে সে মুসলমান থাকে না সে হইয়া যায় গণতন্ত্র একটা দিন এবং এই যে গণতন্ত্রী হইয়া যদি সে হাজারো নামাজ করে হাজারো রোজা করে হাজারো জিকির করে হাজারো তেলাওয়াত এমন নামাজ এমন রোজা এমন জিকির করে যাদের নামাজ রোজা জিকির তেলাওয়াত দান খয়াত এর সামনে অন্য রামলগুলি কি তুচ্ছ এরপরেও সে এক পরিষ্কার স্পষ্ট কাফের আল্লাহর বিধান অনুযায়ী কি সে স্পষ্ট কাফের মধ্যে কোনো সন্দেহ নাই যে বলবে যে আমি গণতন্ত্রী যে বলবে আমি গণতন্ত্র মানি জনগণে যাবলবে সেটার অনুযায়ী কি হবে জীবন চলবে জীবনাচার রচিত হবে জীবন ব্যবস্থা রচিত হবে সে কি হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে গণতন্ত্র ভিন্ন একটা ধর্ম ইসলাম একটা ভিন্ন ধর্ম কোনো ব্যক্তি গণতন্ত্রই হয়ে কি হইতে পারে না মুসলমান হইতে পারে না এটা কোন মশওয়ারা না মশওয়ারা হইল আল্লাহ যা দিদান নাজিল করছে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর দিদান তাকে বাস্তবায়নের জন্য কি করা পরামর্শ করা এখানে বিদান নিজে বানানোর কোনটা দেব চুরি কি করে দাও হাত কেটে দোক এখন কেমনে করবে বাস্তবায়ন কেমনে করবে কে করবে কখন করবে এটা নিয়ে কি করতে পারে পরামর্শ করতে পারে কিন্তু চুরির জন্য হাত কাটবো না দশ বছরের বেল দিব এই আলোচনা করার অবকাশ আছে এই আলোচনায় যে লিখতে হবে সে কাফের হয়ে যাবে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ সুদ কি করছেন হারাম করছেন এখন সুদরে হালাল বানাইয়া এইটার বিভিন্ন ব্যবস্থা হালাল বানানো এই চিন্তা করা এসে মুসলমান সে না সুদ হারাম করছে এখন সুদ থেকে বাচ্চা থেকে আমরা নিজের অর্থ কেমনে কেমনি সাজাইতে পারি এই পরামর্শ করা এটা হইতে পারে মাসুয়ারা এখন অভিজ্ঞ ব্যক্তিরা যে রায় দিবে সেই অনুযায়ী ভাইচালা হইতে পারে ইসলামের মাসুয়ারা হলো এটা কিন্তু সর্বক্ষেত্রে স্বাধীন যে কোনো বিষয়ে কি আলোচনা করা যাবে সমালোচনা করা যাবে নিজের রায় প্রকাশ করা যাবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাবে নিজেরা মিললে অধিকাংশ মিললে এই একটা স্বাধীনতা যদি মানা হয় ইসলাম আর থাকে থাকে না স্পষ্ট সে ইসলাম থেকে কি হওয়া যায় বের হয়ে যায় তো গণতন্ত্র এটা ভিন্ন একটা দিন এই দিন যারা পালন করতেছে তারা কি হওয়া যেতেছে এটা আমাদের এখন প্রশ্ন হইতে পারে গণতন্ত্রের হাকি করতো না বুঝতো না যারা গণতন্ত্র এটা একটা কি অনেকে যে বলছে যে গণতন্ত্রের সরি হয়েছে ভোটের সজিফ হয়েছে মনে করতো এটা কি একটা মানে মস মধ্যে অধিকাংশ দিলে যেমন বিষয়টা এমন হয় কি এমন আসলে বিষয়টা কি না এমন না এই গণতন্ত্রের ব্যাখ্যা নিতে হবে যারা গণতন্ত্র পালন করতেছে যারা গণতন্ত্রের পরিচর্যা করতেছে যারা গণতন্ত্রের উদ্ভাবক তাদের থেকেই এবং তাদের কাছে স্বীকৃত ইসলামের মেদী বিজানের লুকি মূর্তাদের কি করে দাও হত্যা করে দাও কিন্তু গণতন্ত্রের মেদীরা যেই কোন ধর্মে পালন করার কি আছে স্বাধীনতা আছে এখানে হত্যারাবকাশ আছে আসেনি এখানে হত্যারাবকাশ এখানে হত্যারাবকাশ নেই যেই কোন ধর্ম পালন করার প্রত্যেকে যার দার ধর্মের পরে স্বাধীন তো ইসলামের মেদীল মূর্তাদের হুকুম কি করে দেওয়া হত্যা করে দেওয়া গণতন্ত্র কোনদিন ইসলামের সাথে এটা নিলেনা একটা বিপরীত একটা ধর্মের এবং এই এখন এই দাঁত্জালের দাঁতালি সে রসাম বলছেন যে খুব জটিল হবে যে তার দাঁত্জালি বুঝা মানুষের জন্য কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে দাজ্জালের জালটা হলো গণতন্ত্রটা এখন যে এটা বুঝা মুসলমানদের জন্য জটিল হয়ে যেতেছে মুসলমান কাছে দে ব্যাপক হারে মুসলমান আর এই কুপুরিদারে মুসলমান বক্তব্য আসে এটাতে বেশি গুরুত্ব দেয় কোরআনের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রসলের পক্ষ থেকে যদি কোন বক্তব্য আসে সে সে যুক্তি তৈলা ধরে তর্ক তুলা ধরে কার পক্ষে দলীয় বক্তব্যের পক্ষে কোরআন হদিসের বিপক্ষে যেই লোক কোরআন হদীশের বিপক্ষে অবস্থান বক্তব্যের পক্ষে অবস্থান নিল সে মুসলমান রয়েছে এই ধরনের আচরণ আওয়ামী লীগ যারা করে বা বিএনপি যারা করে এই ধরনের বা জাতীয় পার্টি যারা করে এই সমস্ত পার্টি যারা করতেছে এই ধরনের আচরণ সাধারণ তাদের সদস্যগুলির মধ্যে একেবারে স্পষ্ট না সে কি মুসলমান না আওয়ামী লীগ সে মুসলমান না বিএনপি সে মুসলমান না জাতীয় পার্টি পাঁচ এমন হয়ে এরা সে ইসলামদের ততটুকু গুরুত্ব দিতেছে না তার দলের যতটুকু গুরুত্ব দিতেছে কোনো দেশেরও যতটুকু ততটুকু গুরুত্ব দিতেছে না তার নেতানীতির কথাটা যতটুকু গুরুত্ব দিতেছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বুমরাহিতকে হেফাজত করুন